আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ ওসহাবিহি সময় দর্শক আপনারা যে যেখান থেকে পিস টিভি বাংলার দর্শন অনুষ্ঠানটি দেখছেন সবাইকে দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর আমরা আলোচনা করছিলাম সন্ন্যাতের আলোকে ব্রাতৃত্ব ও ভালোবাসা আর এ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম ইমানি ব্রাতৃত্ব ও ইমানি ভালোবাসা অর্জন করতে হলে আমাদেরকে আগে আল্লাহ এবং তার রসুল সাল্লা ভালোবাসা অর্জন করতে হবে আল্লাহর সাথে যদি কাউকে সমান ভালোবাসা হয় ইমানও থাকবে না ইমানই ভালোবাসা অর্জন করা যাবে ঠিক তেমনই রসুল সাল্লামের সাথে যদি তার মতো আর কাউকে আমরা ভুল করে ভালোবেসে ফেলি তার মর্যাদায় তার স্থানে আমরা বসিয়ে ফেলি তাহলে আমাদের ইমানু নষ্ট হয়ে যাবে আর তেমনইভাবে আমরা ইমানই ভালোবাসাও অর্জন করতে পারবো না দর্শক এটাও আমরা ওই আল্লাহর স্পষ্ট বর্ণনা থেকে বুঝে নিতে পারবো কাফেরদের অবস্থা আল্লাহ কি বললেন ইদা আদুকের আল্লাহ কুলুবুল্লাহ মিনুনা আখরা আদুকেরাল্লা দিন ইদাহাব যখন শুধু আল্লাহর বন্দনা করা হয় আল্লাহ বিরক্ত হয়ে যায় সংকুচিত হয়ে যায় আর যখন তার সাথে বন্দনা করা হয় অনুধাবন করার চেষ্টা করুন যখন কেউ শুধু রসুল আনুগত্য তার অনুসরণ তার শূন্যতেই মুক্তি সব কথাগুলো বলেন দু ঘন্টা আলোচনা করেছে রসুল্লাহলামের কথাই শুধু বলেছেন তার মর্যাদার কথা তার মহত্বের কথা তার অনুসরণের কথা তার বুজুর্গ অন্য কোনো পরবর্তী কারো মানার দরকার এসব কথা কিছু বললো না এটা যদি আপনার মন সংকুচিত হয়ে যায় তাহলে বুঝতে হবে রসুল্লাহ সাল্লাহ আসালামের ভালোবাসা আপনি অর্জন করতে পারেননি আপনি তার সাথে অন্য কাউকে তারই মতো ভালোবাসেন এটা রসুল সুল্লাহলামের বিশ্বাসে শির্ক হয়ে গেছে সময় দর্শক সবাইকে তো মানতে হবে কিন্তু মতো তো আর কেউ না আমরা খুশি হব তার মর্যাদে বেশি বলার অর্থ তো অন্যদেরকে হেও করা নয় অন্য সবাই তো তার মর্যাদা মানতেই আমাদের বলেছেন কাজেই আমরা অনেকেই যখন কেউ বলে আমি অমুক আলেম বুজুরগের অনুসরণ করব। তিনি যা করেছেন করবো তার বাইরে যাবো না আমরা এটাকে ভালো ভক্তি হিসেবে গণ্য করি কিন্তু তারপরের কাউকে কি মানতে হবে না সবাইকেই মানতে হবে কিন্তু যে মানা রসুল সাল্লাহামকে মানতে ওইরকম কাউকে না সবার কথা রসুল্লাহ সাল্লামকে দিয়ে বিচার করে নিতে হয় আর রসুল্লাহ কাউকে বিচার করে দিয়ে মানতে হয় না কাজেই আমরা যদি অনুসরণ মাহাব্বত অনুসরণের ক্ষেত্রে অন্য কাউকে এই একই রকম অথবা অন্য কারোর কথা না বললে শুধু রাসুল্লাহ সাল্লাহ আসলামের কথা তার সুন্নতের কথা অনবরোধ বললে আমাদের মন সংকুচিত হয় এ লোকটা বোধ আমাদের মত দলকে অবহেলা করছে এই জন্য শুধু রাসুল্লাহ সাল্লামের কথা বলছে রকম মনে আসলে বুঝতে হবে যে আমাদের ইসালাতের ইমানে ঘাটতি রয়েছে এবং রসোল্লাহামের প্রতি মহাব্বত আমরা যতই দাবি না করি না কেন আমরা তার প্রতি মহব্বতের সাথে শরিক করে ফেলেছি আর এইরকম শির্ক থাকলে তো তার প্রতি মহব্বতও হবে না ইমানও সঠিক হবে না আর তার জন্য আমরা মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে পারবো না ভালোবাসতে পারবো না সময় দর্শক তাই ইমানই ভ্রাতৃত্ব অর্জন করতে হলে ইমানি ভালোবাসা অর্জন করতে হলে প্রথমেই আমাদেরকে আল্লাহ তালা এবং তার রসুল সাল্লাহ আলিহাল্লামের ভালোবাসা সত্যিকার অর্থ অর্জন করতে হবে তাদের প্রতি বিশ্বাসের বিশুদ্ধতা অর্জন করতে হবে সময়ত দর্শক ইমানি ভ্রাতৃত্ব যখন আমরা অর্জন করব এটা কি শুধু অন্তরেই থাকবে না কর্মে এটা প্রকাশ পাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বিভিন্ন হাদিসে ইমানি ভ্রাতৃত্বের ইসলামী ভ্রাতৃত্বের দায়িত্বগুলো খুব স্পষ্ট করে বলে দিয়েছেন অনেক সাহাবি আব্দুল এবং একটা বাক্য এবং বাক্যের সাথে দায়িত্ব ব্যাখ্যা করেছেন রসুল্লাহ বলেছেন তারা একটা বর্ণনা করেছেন আল মুসলিম ও মুসলিম মুসলমান মুসলমানের ভাই এই ভ্রাতৃত্বের দাবি কি রাসুল্লাহ আসালাম বিভিন্ন সময়ে ব্যাখ্যা করেছেন সাহাবাহামগঞ্জেরা বর্ণনা করেছেন এ থেকে প্রমাণ হয় তিনি একবার নয় সব সময় সাহাবিদের ভিতরে এই ইসলামী ভ্রাতৃত্বের কথা বলতেন এই ভ্রাতৃত্বের দাবি কিছু করণীয় এবং কিছু বর্জনীয় রসুল্লাহ সাল্লাম বর্জনীয়র কথাটা বেশি বলেছেন কারণ আমরা এই অন্যায়গুলো করে ভ্রাতৃত্ব নষ্ট করে ফেলি আবার শুধু বর্জন করলেই হবে না করণীয় কিছু রয়েছে এইগুলো রাসুল্লা সাল্লুসাল্লাম বলেছেন আমরা রসোল্লা সাল্লাহাম হাদিসগুলো পর্যালোচনা করার চেষ্টা করি ইসলামী ভ্রাতৃত্বের দায়িত্বগুলো বুঝেনি করণীয় বর্জনীয়গুলো বোঝার চেষ্টা করি আল্লাহ রসুল সালাম বলছেন আব্দুল অমর আদি আনো বলছেন বোখারি মুসলিম অন্যান্য গ্রন্থে হাদিসগুলো বিভিন্ন বাক্যে শব্দে বর্ণিত হয়েছে আল মুসলিমু আখুল মুসলিম একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই লা লামহু ওলাহু ওলা ইসুলিমহু ওলাহু ওহু একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই একজন মুসলিম আরেকজন মুসলিমগুলো জুলুম করে না নিজে তার কোনো হক নষ্ট করে না আবার অন্য জালেমের হাতে থেকে ছেড়েও দেয় না লাখুলা ইসলিম হু একজন তার উপর অত্যাচার করছে দেখে সে সরে গেলো সুযোগ থাকা সত্ত্বেও এটা বন্ধ করার চেষ্টা করলো না এটা হতে পারে না এই জুলুম বিভিন্ন হতে পারে মার ধরে জুলুম আইনগত জুলুম এমন কি একজন আরেকজনের অনুপস্থিতি হবে যিনি শুনবে আর দা ফানের দা যদি কেউ তার অনুপস্থিত ভাইয়ের এই গিবতের ক্ষেত্রে তার সম্মান সম্ভ্রম নষ্ট করার কোনো কথাই সে বাধা দেয় সে প্রতিবাদ করে এগুলো করতে না দেয় তখন আল্লাহ তারা করেন কোনো দেন সম্মানিত দর্শক তাহলে মুসলিমের না তার উপস্থিত অনুপস্থিতে কোনো সময় জুলুম করেন না ঠিক তেমনই তার উপরে কেউ জুলুম করলে তাকে জালেমের সাথে রেখে দেন না বরং তাকে সহায়তা করার চেষ্টা করেন ওলা বহু ওলা এখন তাকে তিনি মিথ্যা বলেন না তার পর্যালোচনা করব। কিছু করতেও হবে অল্লাহ হফিবিল আব্দি অল্লা হফিব হাজ আবদি মাদাম বান্দা যখন মুসলমান যখন অন্য কোন মুসলমানের কোন হাজত পূরণের চেষ্টায় থাকবে ততক্ষণ আল্লাহ স্বয়ং এই বান্দার হাজত পূরণের জন্য দুনিয়াতে মানুষের প্রয়োজন থাকে। মানুষ মানুষের মুখাপেক্ষী বিপদে কষ্টে যে যেকোনো সমস্যায় একজন একজনকে সহায়তা করতে পারে ন্যায়ত হক সত্য কাজেই কোনো মানুষ যদি একজন মানুষের প্রয়োজন মেটানোর জন্য চেষ্টা করে অর্থের প্রয়োজন সামাজিক প্রয়োজন কষ্টে পড়েছে একটু মানুষের কাছে যে একটু বলে দিয়ে একজন ঋণগ্রস্ত টাকা দেওয়ার ইচ্ছা আছে দিতে পারছে না একটু বলে তার একটু সময় নিয়ে দেওয়া একজন পাওনাদার টাকা যার কাছে পাবে সামাজিক প্রভাব প্রতিপথে দিচ্ছে না আপনি যেয়ে একটু আদায়ের ব্যবস্থা করলেন হাসপাতালে চিকিৎসার সুবিধা পাচ্ছে না আপনি বলে ব্যবস্থা করে দিলেন লেখাপড়ার সমস্যা হচ্ছে এতিম বিধবা দরিদ্র আপনি তার সমস্যাটা মেটানোর জন্য একটু চেষ্টা করলেন আপনি যতক্ষণ কোন মুসলিম বান্দা বান্দির হাজত মেটানোর চেষ্টায় থাকবেন ততক্ষণ আল্লাহ আপনার যত প্রয়োজন হাজত আছে আপনার তো অনেক প্রয়োজন আছে হয়তো একদিকে প্রয়োজন নেই ওর মতো প্রয়োজন অন্য অনেক বিপদ আপনার আছে কষ্ট আছে সুবিধা আছে টাকার প্রয়োজন আছে ব্যবসা বাণিজ্য আছে সামাজিক অনেক প্রয়োজন আছে আল্লাহ তালা আপনাকে ততক্ষণ সাহায্য করতে থাকবে তার মানে আমরা যদি আল্লাহর সাহায্য চেয়ে থাকি সত্যি যদি আল্লাহর সাহায্য আমরা হই তাহলে অবশ্যই বান্দা অন্যান্য মুসলিম ভ্রাতৃত্বের দাবি হলো মুসলিম ভাইদের প্রয়োজন জন্য করব। এখানে দল মত নয় ইসলাম আমাদের কাছে বড় হবে যদি অমুসলিমদের হক থাকে অবশ্যই বুঝে দিতে হবে সেটা হলো তার পাওনা আমরা বিষয়টা আগে আলোচনা করেছি আদালত আদালত মানে যার হক তাকে বুঝে দিতে হবে এখানে কোনো ধর্ম বর্ণ বিচার করা যাবে না কিন্তু আপনি যখন সাহায্য করবেন সবাইকে সাহায্য করতে পারবেন এটার ভিতরে সব পাবেন কিন্তু মুসলিম ভাই তাকে যদি সাহায্য না করে দলীয় চেতনায় মতবাদ কত চেতনায় আপনি তাকে ছেড়ে দেন তখন আল্লাহ তো আপনাকে ছেড়ে দেবেন আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন যদি কেউ কোন মানুষের দুনিয়ার জাগতিক বিপদটা একটু হালকা করে দেয় অর্থাৎ সে বিপদে পড়েছে সান্ত্বনা দিয়ে অথবা কিছু টাকা পয়সা দিয়ে অথবা যে কোনোভাবে মুসিবত কোরবা বিপদ ভয়ঙ্কর কষ্ট মনো অসুস্থতা কোনো ব্যাপারে একটু সাহায্য করে তার বিপদটা হালকা করে না ফিস করে নাফাসে বিপদ কাটিয়েও না দিতে পারে একটু হালকা করেছে আল্লাহ কেয়ামতের দিন ওই ব্যক্তির যত কষ্ট সেই কষ্ট হালকা করে দেবে দুনিয়াতে এবং কেয়ামতের দিনে তার দোষগুলো গুলো গোপন করে রাখে একবার রসুল্লাহ সাল্লাহ আমাদের দায়িত্বগুলো গুলো বোঝালেন আমাদের সচেষ্ট হতে হবে ভ্রাতৃত্বের দাবি হলো তার হাজত প্রয়োজনগুলো। তার অসুবিধাগুলো দূর করে সুবিধাগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করা যদি কারোর দায়িত্ব থাকে ফলে যে আইন হয়ে যাবে দায়িত্ব নাও থাকে এটা করার জন্য সচেষ্ট হতে হবে এর জন্য মহা পুরস্কার পাবো আমরা যদি তিনি কোনো বিপদে পড়েন বিপদ কাটানোর জন্য চেষ্টা করতে হবে তিনি যদি কোনো ব্যক্তিগত দুষ্টু তিনি লিপ্ত হন আমি জেনেও যাই এটা গোপন রাখতে হবে তার মর্যাদা রক্ষা করতে হবে এগুলো আমাদের দায়িত্ব সমাজ দর্শক আপনি হয়তো প্রশ্ন করবেন দোষ করবে আমরা গোপন রাখবো কোনো মানুষ জেনে যাক সে যে খারাপ মানুষ জানলে আপনার কি লাভ এমন দোষ যদি করে যে দোষের কারণ একজনের ক্ষতি হচ্ছে আপনি তাকে সাবধান করবেন এটা তো নসিহা কিন্তু একজনের গোপন ব্যক্তিগত দোষ আছে এটা জানলেও কারোর লাভ নেই না জানলেও কার ক্ষতি নেই জানলে লোকটার মর্যাদা নষ্ট হবে এটা বলা হারাম গোপন রাখা এত বড় নেল যে আল্লাহ তালা আপনাকে এর কারণে আপনার দোষটি গুলো দুনিয়াতে গোপন করে রাখবেন আখেরাতে গোপন করে আমি জানি আপনারা দেখছেন বাংলা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 বিরতির পর আবু হনু বলছেন রসুল বলেছেন আল্লা রসুল সাল ইসলাম বলছেন তোমরা পরস্পর একে অপরকে হিংসা পরস্পরে না অপরের সম্পর্ক নষ্ট করোনা পরস্পরের ভিতরে বিদ্বেষ পোষণ করো না ওলা তানু পরস্পরে একে অপরের ক্ষতি করোনা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দালালি করে দাম বাড়িয়ে দিয়ে সিন্ডিকেট করে দ্রব্যের মূল মূল্যর বাইরে দাম বাড়াতে সাহায্য করে মানুষের ক্ষতি করোনা ওলা এবে আহাদুক আলাব একজন বিক্রি করছে তারা তাকে বিপর্যস্ত বা বিব্রত করোনা এটা তোমাদের জন্য নিষেধ কোন আবাদ আল্লাহ খোয়ানা তোমরা পরস্পরের ভাই ভাই আল্লাহর বান্ধা হয়ে যাও আল মুসলিম আকুল মুসলিম কারণ মুসলমান তো মুসলমানের ভাই তাদের পরস্পরের দায়িত্ব তো হলো এইগুলোই যে তারা পরস্পরে হিংসা করবে না পরস্পর বিধ্বেস করবে না পরে শত্রুতা করবে না করবে না। বরং কা ইসমান মুসলিম একজন মুসলিমের জন্য তো পাপ হিসেবে এটাই যথেষ্ট যে তার মুসলিম ভাইকে অবজ্ঞা করবে ছোট মনে করবে হেও করবে ভাবে তাকে প্রতিপন্ন করার চেষ্টা করবে আল্লাহ একবার আমরা কত এই পাপে লিপ্ত হয়ে পড়ছি সম্মানিত চেতনা কাজে তোমার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে শুধু কিছু কর্ম দিয়ে তুমি তাকুয়া হতে পারে না অন্তরের ভয় তোমার তাকুয়া যদি সত্যিকারের তৈরি করে তাহলেই তুমি সত্যিকারের আর সেক্ষেত্রে তোমার ভ্রাতৃত্ব এই দায়িত্বগুলো পালন সহজ হয়ে যাবে সময় দর্শক কেন রসুল কথা বললেন আমরা আলোকে সেটা করব তার আগে এই ভ্রাতৃত্বের আরো কিছু দায়িত্ব রসুল্লাহ সাল্লাম বলেছেন বিদায় হজে বলেছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই কাজেই একজন মুসলমান একজন মুসলমানের সম্পদ টাকা পয়সা থেকে শুধু সেইটুকু নিতে পারবে যেটা ওই ভাই তাকে খুশি মনে দিয়েছে কুল্লুল মুসলিমে আলাল আল মুসলিম হারাম দমহু ও মালহু আয়ু এক মুসলমানের জন্য আর মুসলমানের প্রাণ সম্পদ সম্ভ্রম সম্মান মহা হারাম মহা সম্মানিত মহা পবিত্র বিষয় সম্মানিত দর্শক অন্য হাদিসে রসল্লাহ এভনি মাজার হাদিস সি হাদিস রসল্লাহ সাল্লাহ আসসালাম বলছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলিম মুসলমানের ভাই বলে দিয়ে বিক্রি কর এটাই তারই মানের দাবি সমাজ দর্শক এভাবে বিভিন্ন হাদিসে আমরা দেখছি রসোল্লাহ ভ্রাতৃত্বের দায়িত্ব হিসেবে কিছু করণীয় বলেছেন প্রয়োজন মেটাতে চেষ্টা করা বিপদ দূর করা তার দোষটি গোপন করা তাকে মর্যাদা দেওয়া তার মাল সম্ভ্রম, টাকা পয়সা এগুলোকে নিজের জাল মতোই মর্যাদা দেওয়া সংরক্ষণের চেষ্টা করা আর অনেক বিষয় নিষেধ করেছেন হিংসা করা বিদ্বেষ শত্রুতা পোষণ করা মিথ্যা বলা খেয়ানত করা জুলুম করা জালেমের হাতে ছেড়ে দেওয়া পরস্পরের সম্পর্ক ছিন্ন করা কোনোভাবে তাকে হেয় অবজ্ঞা করা ক্ষে বলে প্রতিপন্ন করার চেষ্টা করা ইত্যাদি সকল বিষয় ব্যবসা বাণিজ্যে তাকে প্রতারণা করা তার একটা বাণিজ্যের লেনদেনের ভিতরে চট করে নিজের নাক গলিয়ে তার বাণিজ্যিক লেনদেনে বিব্রত করা এগুলো সব রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন হারাম করেছেন আর এই যে বিষয়গুলো রাসুলুল্লাহ সাল্লাহ সালাম আমাদের বিভিন্ন হাদিসে জানালেন এবং বললেন যে তাকুয়া অন্তরের কাজেই বিষয় সতর্ক থাকবে এর কারণ কারণ ইমানি ভ্রাতৃত্বের কথা বলে আল্লাহ কোরআনে এই বিষয়গুলো আমাদের বলে দিয়েছেন আল্লাহ কোরআন করি মেসুরা হজুরাতে যেখানে মোমেনদেরকে ভাই ভাই বলেছেন এর পরে এই ভ্রাতৃত্বের দাবিগুলো খুব সুস্পষ্টভাবে বলে দিয়েছেন ভ্রাতৃত্বের দাবি যে আমি আমার জন্য যেটা ভালোবাসবো আমার মোমেন ভাইয়ের জন্য সেটা ভালোবাসবো যেটা রসল্লাহ বিভিন্ন হাদিসে বলেছেন লাহাদুম হাত তা এ হব্বালে আখিহি মা এ হববে মানুষ ইমানদারি হতে পারবে না তার ইমানের পূর্ণতা আসবে না যতক্ষণ না সে নিজের জন্য যে ভালবাসবে নিজের জন্য যা ভালবাসবে তার প্রিয়জন ইমানই ভাই যে তার জন্য একই জিনিস ভালবাসবে একই বিষয়ে ভালবাসবে। আর এর প্রকাশ আল্লাহ তালা কোরআন করিমের সুরাহজুরাতের এই ভ্রাতৃত্বের আয়াতের পরের আয়াতগুলোতে বললেন আল্লাহতালা কি বললেন يا ايها الذين امنوا لا يسخر قوم من قوم عسى ان يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى ان يكن خيرا منهن ولا تلمزوا انفسكم ولا تنابزوا بالالقاب بئس اسم الفسوق بعد الايمان ومن لم يتب فاولئك هم الظالمون هي امان دار جون انتو تو bhai bhai ka উপহাস করবে না দোষারোপ করবে না হতে পারে তুমি যার দোষারোপ করছো উপহাস করছো আল্লাহ তাল কাছে তোমার সে বেশি অপরের খারাপ নাম উপাধি দিয়ে আখ্যায়িত করবে না ইমান আনার পরে ফাঁসেকের নাম নেওয়া এটা খুব খারাপ তো অবাক করো যে তো করবে না সে জালেম। ফিরে এসো পাপ থেকে সমান্ত দর্শক আল্লাহ তালে এখানে মূলনীতিটা দিয়ে দিলেন যেটাতে আমরা ভুল করি রসুল যেটা বললেন তা কোয়া হা হো না আমরা আমাদের কর্ম দিয়ে হয়তো দল বেদল এক দল আর দল দুনিয়াবি দল রাজনৈতিক দল সামাজিক দল অথবা ধর্মীয় দল বিভিন্ন কারণে অপরের উপহাস করি এর ভিতরে অনেক সময় আমাদের চেতনা থেকে আমরা বেশি মোত্তাকি তার কারণ তার কর্মে কিছু বিষয় রয়েছে যেটা আমরা নিশ্চিত বলে জানি যে এটা হয়তো ঠিক না শোন মোতাবেক না ভুল কিন্তু এরপরেও তো প্রশ্ন থেকে যায়। যে আপনি যেটা সহি আমল করেছেন ওটাকে আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ আপনার অন্তরে যে তাক্কা দিয়েছেন ওর যে বেশি দেননি আপনি কি করবেন বুঝলেন হয়তো সর্বাত্মক চেষ্টা করেছে তার সামগ্রিক কর্মে বোঝা যায় যে আল্লাহকে ভয় করে কিছু বিষয়ে ভুল বুঝে এগুলো করছে হতেও তো পারে আপনি তো জানেন না আল্লাহ তা কাছে কার মর্যাদা কত বেশি আপনি কার তাক আল্লাহ কবুল করেছেন জানেন না কাদের সচেতন হন কাউকে উপহাস করেন না বড় জোর আপনি তার কর্মের ভুলটা বলতে পারেন বড় জোর আপনি কর্মের সমালোচনা করতে পারেন কিন্তু আপনার অন্তরে উপহাস মানেই অন্য ওমেনকে অবজ্ঞা করা যেটা রসল্লাহ সাল্লাম বলে দিয়ে আমাদের বললেন যে অন্য ওমেনকে ছোট করার প্রয়াস অবজ্ঞা করা এর চেয়ে বড় পাপ হতে এটাই পাপ হিসেবে যথেষ্ট কাজেই একে অপরের উপহাস করো না দোষারোপ করো না লাম করো না বিভিন্ন আকারে ইঙ্গিতে দোষ বলছি ব্যক্তির নামে দলের নামে গোষ্ঠীর নামে এগুলো করো না একজন একজনকে নানাবিধ উপাধি দিয়ে খারাপ বলে চিত্তিত করার চেষ্টা করো না এক দল আর এক দল মুভেন্ট কে তাদের ইমানের সাক্ষ্য দিচ্ছি তাদের তাকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ছোটখাটো বিষয় দিয়ে বিভিন্ন অপ্রীতিকর উপাধি একে অপরকে দিচ্ছি যে উপাধি সত্য নয় বা যার মাধ্যমে আমরা তাদেরকে হেও করার চেষ্টা করছি আল্লাহ করে উপহাস দোষারোপ অন্তরের অবজ্ঞা থেকে আসে নোংরা উপাধি ব্যবহার করা বদনাম মন্দ নামে ডাকা অন্তরের অবজ্ঞা থেকে আসে আর এটাই তো সব পাপের উৎস কাজেই আমাদেরকে আল্লা তালা এই আয়াতে যে বিষয়গুলো বললেন তার মূল কথা আমার অন্তরে অন্য মুসলিমের প্রতি মোমেনের প্রতি আর ইসলাম ইমান আমি কাফের বলতে তাকে পাচ্ছি না তার ভিতরে স্পষ্ট কোনো কুফুরি নেই তার প্রতি অবজ্ঞা ভাব আসার অর্থই আমি তাকে উপহাস করব আমি তাকে দোষারোপ করব আমি তার নিভিন্ন উপাধি দেব সেটা রাজনৈতিক কারণে হতে পারে সামাজিক কারণ হতে পারে ধর্মীয় কারণেও হয় ধর্মীয় দলাদলের কারণে হয় আর এই সব পাপ হিসেবে যথেষ্ট আর এই জন্যই রসল্লা বললেন মুসলিমের জন্য এটাই যথেষ্ট যে তার মুসলিম ভাইকে সে অবজ্ঞা করবে হেও করবে তার অন্তরের ভিতরে তার প্রতি এও ভাব নিজের প্রতি অহংবোধ বা নিজের প্রতি আত্মতুষ্টি থাকবে সমাধি দর্শক পরবর্তী পরবর্তীতে আরো নির্দেশনা দিয়েছেন এ পর্বে না পরবর্তী আল্লাহ ততক্ষণ আল্লাহ তালা আমাদের ভালো রাখুন করে শেষ করছি ও সাল ওয়া আল্লাহ আলহি ও আসহাবি আজমাইন ওসালাম कखो कयक फोटा पानी एकजुन तृष्णा मेटाते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 জিরো ডাবল ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট দা পিস মানবতার সমাধান